আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছে আরেকটি মশালার আলোচনা নিয়ে এ পর্যায়ে যা বলবো সেটা হচ্ছে এমন কিছু বস্তুর উল্লেখ আমরা করবো যেগুলো না পাক হওয়ার ব্যাপারে হাদিস দ্বারা প্রমাণিত দলিল রয়েছে মানুষের প্রস্রাব এবং পায়খানা এবং তার বমি এই মলমূত্র ও বমি এগুলো কিন্তু নাপাক। পাক তবে যদি ছোট বাচ্চা যে এখনো অন্য খাদ্য খাওয়া শিখেনি হ্যাঁ বরং মায়ের দুধের উপর নির্ভরশীল তার কিন্তু প্রস্রাব এটা হালকা সেটা আপনার শুধু পানি ছিটে দিলে পাক হয়ে যায় যেটা পেয়েছি তিনি বলেন তিনি ছোট বাচ্চা নিয়ে এসেছেন যে এখনো খাদ্য খাইনি বাইরের খাদ্যামের কাছে নিয়ে আসলে তিনি তাকে তার কোলে বসিয়েছে বসানোর পর তখন এই বাচ্চাটা রসুল আকরম সালাম কাপড়ে প্রস্রাব করে দিয়েছে তখন রসুল আকরম সাম পানি আনতে বললেন এবং ছিটে সেই পানিকে ছিটিয়ে দিলেন কিন্তু কাপড়টি ধুয়ে নেননি যে দুঃখের দুধ খাব বা বাইরের কিছু খাক সব এদের কিন্তু প্রস্তাব ধুয়ে ফেলতে হবে এগুলা পুরুষের হ্যাঁ আপনার একজন পুরুষের প্রস্তাবের মতো সেটার বিধান দ্বিতীয় নম্বর আছে। কোন পশু যার খাওয়া হালাল। এগুলোর প্রবাহিত রক্ত সেটা নাপাক। আপনার প্রবাহিত যেমন এমন রক্ত যেটা জবাই করার সময় বের হয় জোরে অথবা কোন জিনিসের আঘাত লেগে যদি জোরে কোনো রক্ত বের হয় প্রবাহিত হয় তাহলে সেটা নাপাক। কিন্তু যে রক্ত গোস্তের সাথে লেগে থাকে অথবা রোগের সাথে লেগে থাকে এবং প্রবাহমান হয় সেটাই না পাক হ্যাঁ গোস্ত খাওয়া যায় সেটার তবে যেই পশুর গোস্ত খাওয়া যায় না সেটার পশ্রাব এবং পায়খানা অর্থাৎ মলমূত্র সবই না পাক যেমন আপনার ইদুর আছে মৃত পশু বলতে যেটাকে তবে যদি মৃত পশু হয় সেটা নাপাক। এবং তবে এখান থেকে দুটি জিনিস বাদ দেওয়া হয়েছে একটা হচ্ছে মাছ মাছ মরে গেলেও হয় না এবং এরকম ভাবে পঙ্গপাল যেটা বলা হয় সেটাও আপনার মরে গেলে হম না পাক হয় না হ্যাঁ এবং এরকম ভাবে যেই প্রাণীর কোনো রক্ত নেই রক্ত দেখা যায় না मशा मशी इशिन्ता कर ले रखाधरी करते खूब उत्तेजना बर है, उत्ते है ना एट बेर हर पर दुरबलता आसे ना হ্যাঁ সেটা সেই সেগুলা আপনার কিন্তু বীর্যের পর্যায়ে আলির দিয়ে আল্লাহ হাদিসের মধ্যে এসেছে যখন রসুইল আকরমসলাম কে জিজ্ঞাসা করা হলো এ সম্পর্কে তিনি বলেছিলেন যে তবদাকা যে তুমি অজু করে নেও এবং তোমার লিঙ্গকে ধুয়ে ফেলো তাহলে না বুঝায় এবং তাকে সেই সময় গোসল করতে পারেননি এইগুলা বাইর হওয়ার কারণে কারণ তাতে সমস্যা বেড়ে যাবে তাহলে হালকা করার জন্য বিধান শুধু ধুইয়ে ফেলতে বলা হয়েছে दा पानी तब एक गाढ़ाई अपने नदी चाहते पश्रवर आगे पर बेहतर যে আমাদের কারোর যদি কাপড়ে ঋতুস্রাগর রক্ত লেগে থাকে কিভাবে সে কিভাবে পবিত্র করবে তখন রসুল বললেন তাহু লেপি বলে সে ঘষে নিবে তারপরে সেটাকে পানি দ্বারা দৌত করবে তারপরে সেটা নিয়ে নামাজ পড়বে তাইলে এই সাতটা জিনিস হাদিস দ্বারা আল্লাহ আমাদেরকে সঠিকটা মেনে আমল করে তভিক দান করুন ওয়াসালিন